আসসালামক রহমতুলারকাত আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আশরফিলব্বয়মুরসলিন নবীন মহমদ ওমান আবাদ অনাবিলবন وابي هريره رضي الله تعالى عنهم انهما سمع رسول الله صلى الله عليه وسلم يقول على اعواد منبر لينتهيا اقوام عن وضعهم الجمعات او ليختمن الله على قلوبهم ثم لا من الغافلين رواه مسلم في استي بنغلادش आलोचनार शुरूते पक्षे जाना मुबारकबाद धन्यवाद अपन प्रिय अनुष्ठान दर्शे हादिस शुरू करते जालाद पर्व बारोतम अध्याय बाब सला जुम आह जुम आहर सलाद सम्पर्धि विधान मसला मसाइल আমাদের জানা জরুরি সলাাতুল জুমআ মুসলমানদের জন্যে জুমার দিন সাপ্তাহিক ঈদ বছরে দুইটি আমাদের বড় ঈদ রয়েছে ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা আর সাপ্তাহিক ঈদ হলো আমাদের ইয়াম উল জুমআ প্রতি জুমাতে মমিন মুসলমানগণ গোসল করে উত্তম কাপড় পরে সেন আতর ব্যবহার করে সেজে গুজে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 এই জুমার দিনে কী করণীয় কী করতে হবে এর সালাতের এর নিয়ম কী পদ্ধতি কী এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। আসুন তাহলে এই দিনের যে আমাদের আহকাম বিধিবিধান এ নিয়ে সাহাবাইক রাম রাজিয়াল্লাহ তালা আনহুম যে প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম থেকে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসগুলো আমরা জেনে নিই বুঝেনি এবং আমাদের প্রতি জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিনা অমার এবং আবু হরে রজ্লাহ তালুমা আল্লাহমা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকুল আবদুল্লাহ বিন অমার এবং আবু হর রাজিয়াল্লাহ তালনহম তারা দুইজনে শুনেছেন আল্লাহ নবী আলিস সালাতামকে বলতে আল্লা আওয়েম্বারে আল্লাহনবী আলি সালাতাম তার মেম্বারে বসে তিনি এই কথাগুলি বলেছিলেন একজন মাইমুন নামে গোলাম ছিল একজন আনসারি মহিলার এই গোলাম মাইমুন আল্লাহনবী নবী সাল্লা তাল্লামের জন্যে এই মেম্বার বানিয়েছিলেন আল্লাহনবী আলি সাল্লা তাল্লাম এই মেম্বারে বসে খুদ্িতেন তার আগে একটা কাঠ বা একটা খুঁটিকে ধরে তিনি খুদ্ দিতেন এটা ছিল হিজড়ি সালের সাত অথবা অষ্টম হিজড়িতে এটার তিনটা স্টেপ ছিল বা তিনটা ধাপ ছিল সিঁড়ি ছিল তিনটা তিনটা ধাপে এখানে আল্লাহর নবী দাঁড়িয়ে খুদ্ দিতেন আল্লাহ নবী আলিসাল মেম্বারে বসে এই কথাগুলি বা দাঁড়িয়ে বলতেছিলেন। কি বলতে ছিলেন কি জুমা ত্যাগ করা থেকে বিরত থাকবে মানুষরা আউলাই মান্নাল্লাহ আলা কলুবিহীম আর নহে রব্বুল আলমিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। অর্থাৎ যারা পরস্পর একাধিক জুমার সাল ত্যাগ করে এই ত্যাগ করা থেকে যদি বিরুদ্ধ না থাকে তাহলে মহান রব্বুল আলমিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। সুমালায়ুন নামিন এরপরে তারা গা ফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জুমার ত্যাগ করার উপরে আল্লাহর সালাত বিরাট ভাবে সাবধান করে দিলেন হুঁশিয়ারি করে দিলেন যারা জুমার সালাদ ত্যাগ করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন যার ফলে তারা গাফেল হয়ে যাবে দিনের ব্যাপারে তারা একেবারেই গুরুত্বহীন হয়ে যাবে তাদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিন এই মোহর মেরে দেওয়ার জন্য তারা দিন থেকে দূরে সত্যিই থাকবে গাফেল হয়ে যাবে এই ব্যাপারে তারা কোনো গুরুত্ব দিবে না তাই জমার সালাদ্যাগ করা অত্যন্ত অন্যায় বড়ো অন্যায় এ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বিশেষ করে দেখা যায় জমার দিন ছুটির দিন তাই ফজরের সালাতের খবর থাকে না যারা সালাত আদায় করে তাদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা যায় আবার যারা সালাদ হয়তো ফজরের পড়লো ঘুমিয়ে গেল যেহেতু আজকে ছুটির দিন অফিস নেই কাজ নেই বাজার ঘাট নেই তাই ঘুমিয়ে থাকো ঘুমিয়েই জুমার সালাদ ত্যাগ করে দেয় এদের সম্পর্কেই মহান আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাবধান করে দিলেন এ হাদিসটি ইমাম মুসলিম রাহমা তার সিয় গ্রন্থ মুসলিমে বর্ণনা করেছেন আমরা কোনোভাবেই জুমার সরাতকে অবহেলা করব না গাফলতি করব না একে আদায় করার জন্যে চেষ্টা করব সাহাবাই কলাম রাজি আল্লাহ তালাহ আনহোম জুমার সরাত আদায়ের ব্যাপারে কী গুরুত্ব দিতেন সেটা আমরা পরবর্তীতে হাদিসে পেয়ে যাব। এরপরে ওয়ানসালাম তাবুনে আকুয়া রাজি আল্লাহ তালহ কাল বলেন আমরা সঙ্গে জুমা সালাদ আদায় করতাম সুম্মান করে বাড়ির দিকে রওনা হতাম বের হয়ে যেতাম তখন ওয়ালগুলির দেওয়ালগুলির কোনো ছায়া পাওয়া যেত না এমন ছায়া যার মাধ্যমে আমরা ছায়া গ্রহণ করব। অর্থাৎ এত তাড়াতাড়ি সূর্য ঢলে দেওয়ার ঢলে যাওয়ার সাথে সাথে আল্লাহনবী আলাহিস্লা সালাম দেরি না করে জুমার সালাত তরিত ঘড়ি শেষ করে দিতেন তাই আমরা সালাত শেষ করে যখন ঘরে ফিরে যেতাম তখন রৌদ্রের থেকে বাঁচার জন্যে ওয়ালের পাশ দিয়ে দেওয়ালের পাশ দিয়ে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 জুমার সালাদকে দেরি করা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতির পরিপন্থী কাজ হবে তাই আমরা ওইভাবে জুমার সালাদ এমন সময়ে আদা করব যেই সময়ের কথা আল্লাহর নবী আলিস সালাতামের সালাত আদায়ের কথা সালামাতুব আকু আমাদেরকে ব্যক্ত করে দিলেন এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এ হাদিসের শব্দগুলি বুখারি শরীফের যখন সূর্য ঢলে যেত অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম জুমার কি করতেন আদাই করে নিতেন যে এরপরে আমরা ফিরে যেতাম না তা আমরা ছায়া খোঁজ করতাম কিভাবে একটু ছায়াতে ছায়া কারণ গরম প্রচন্ড গরমের সময় ওয়ালের পাশ দিয়ে হাঁটলে দেওয়ালের পাশ দিয়ে হাঁটলে একটু করে ছায়া পাওয়া যায় ওই ছায়াতে গেলে মাথা বা শরীরে রোদ থেকে বাঁচা যায় তো এমন একটা অবস্থা হতো যে আমরা ছায়া তালাশ করতাম কিভাবে পাবো অর্থাৎ এত তাড়াতাড়ি আদা করতেন যে ছায়া নেওয়ার মতো ছায়া তখনও হতো না وعن سهل بن سعد نضي الله تعالى عنه قال ما كننا نقيل ولا نتغدى إلا بعد الجمعة متفق عليه واللحظ لمسلم وفي رواية في أهد رسول الله صلى الله عليه وسلم إخاني سهل بن سعد رضي الله عنه تكي برني تو ما كننا نقيل أمرا دو پورير پوري اكتو بشرام نوا. সেটা ঘুম হতে পারে নাও হতে পারে ঘুম হতে পারে ঘুমছড়াও হতে পারে দুপুরের পরে যে রেস্ট নেওয়া হয় একটু শোয়া হয় এটাকে বলা হয় কাইলুলা বলে আমরা কাইলুলাও করতাম না জুমার দিনে এবং আমরা কোনো খাওয়া দাওয়াও করতাম না গাদা বলা হয় সকাল বেলার খাওয়াকে বা দুপুরের খাওয়াকে সকাল দুপুরের খাওয়া না খেয়ে না ঘুমিয়ে রেস্ট না নিয়ে আমরা করতাম কি ইল্লা বা আদাল জুমা জুমার পরে জুমা আদায় করার পরে এই কাজগুলি আমরা করতাম তার আগে করতাম না এ দ্বারা বোঝা যাচ্ছে যে সালাত হাজসের দ্বারা বুঝতে পারলাম আমরা যে তাড়াতাড়ি তারা সালাত আদা করতেন এতই গুরুত্ব খানাও খেতেন না ঘুমো পারতেন না চলে যেতেন মসজিদে একটি ছোট্ট ব্রেকের পরে আবার আমরা ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থোভ কে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে খেলবে যা দিন ও দুনিয়া বিীক্ষায় साधना कैमन अर्जन करा, जानु करा जाएर अनुग्रह অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে এ মুমিনগণ আল্লাহকে ভয় করো। হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে ट गुम पश्चिम छो मबुद नहीं आईन नजर आईन प्रणय कर हराम माली क्यों हाज कर मस्जिद बनाए की साढ़े दस टाय बांग मेरे बोलदान दी আল্লাহর হুকুমকে মান দিতে হবে শুধু মুখে দাবি নয় ইবাদত দিয়ে প্রমাণী বেহেস্তের অধিকারী বানিয়ে দেয় তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতা তারাই হলো এদ্রাপ্ত মুজ্ফার বিনসেন जन्म जाह पचंद करें देखते मर्जदा परवर्ती अनुष्ठान पिसाए সালামুকুম ওরা সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের দাসে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য শাহলুব সাহাদের হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে তারা জুমার দিনে জুমার সালাদ আদায়ের আগে হাওয়া করতেন না তারা রেস্টও নিতেন না দুপুরের পর্যায়ে রেস্ট অর্থাৎ সালাদ আদায় করার পরে তারপরে খাওয়া দাওয়া রেস্টের ব্যবস্থা করতেন যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামার জামানায় এই ধরনের কাজ তাদের হতো তাই জুমার দিনে খাওয়া দাওয়া করে দেরি করে ধীর স্থিরভাবে অনেক সময় সূর্য ঢলে যাওয়ার অনেক পরে সবাই একাত্রিত হতে হবে এমন একটা সময় নির্ধারণ করে জুমার সালাত আদায় করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের সঙ্গে কট্টুক সংগতি থাকতে পারে সেটা আপনারাই বিবেচনা করুন দর্শক শ্রোতা রাসুসাল্লাহ সাল্লামের সন্ন্যতকে অবহেলা করা সে ব্যাপারে গুরুত্ব না দেওয়া এটা কতটুক সমুচীন হতে পারে বলুন আপনারা আপনারাই সেটা বিচার করুন এজন্যে আপনারা সমাজের দায়িত্বশীল যারা ইমাম সাহেব রয়েছেন সালাতের ব্যাপারে জমার দিন অযথা দেরি না করে এটাকে যে সুন্নতি সময় সে সময়ে আদা করার জন্য সচেষ্ট হবেন এতে আমাদের উদত্ত আহ্বান থাকবে সবার কাছে আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিস্লা দাঁড়িয়ে খুদ্ দিতেন বসে না দাঁড়িয়ে ফাজ এ রুমিন শাম থেকে সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা হাজির হয়ে গেল মদিনা মোনাওয়ারাই আল্লাহর নবী আলিস্লা সাল্লাম খুদ্া দিচ্ছিলেন এ মুহূর্তে সাহাবায় ক্রাম যারা সামনে ছিলেন তারা মসজিদ থেকে বের হয়ে ওই ব্যবসাপণ্য নেওয়ার জন্যে তারা ছুটি আসলো কারণ তখন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 এটি ইমাম মুসলিম রাহমাতুল্লা আলাই বর্ণনা করেছেন এ হাদিস যারা বোঝা গেল কোরআনে যেটা সুরা জুমাতে বলা হয়েছে অ তারা কু কাকা এমা অ তার কাকা এমা তারা আপনাকে ওই খুদ্বায় দাঁড়িয়ে রাখা অবস্থায় তারা বের হয়ে চলে গেল তারা তেজারাত তাদের ব্যবসা বাণিজ্যকে বড় মনে করলো কিন্তু মহানব্বরমিনের কাছে যা সেটাই তো উত্তম একের অধিককে বলা হয় জুমা বা তিন এবং তিনের অধিককে বলা হয় কি বহু বচন বা অধিক তাই যদি ইমাম আর আরো একজন তিনজন যদি লোক হয়ে যায় তাহলে জমা আদা করা ফরজ হয়ে যায় ওলামারা এমন কথা বলেছেন তাহলে আল্লাহ নবী আহস্লাতাম খুদ্ত অবস্থায় যেটা সুরা জুমাতে বর্ণিত হয়েছে যে মাত্র বারো জন থেকে বাকিগুলি সবাই বের হয়ে চলে গেছিলেন তাহলে জুমার খুদ্া দাঁড়িয়ে হবে বসে খুদ হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে খতিম সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে উদাত্তাহ্বান জানাবো যে আল্লাহ নবী আলিসাল্লামের খুদবা সুন্নতি নিয়ম কি ছিল সেটা আমাদের জানা এবং সেই মোতাবেক আমাদের আমুল করা তাহলেই হবে আমাদের মঙ্গল ও কল্যাণ ইনশা আল্লাহ আল্লাহুল্লাহ সাল্লা তিনি বলে নসলুল বলেছেন কোন সালাতের যদি এক রাকাত কেউ পেয়ে যায় তার সালাদ পরিপূর্ণ হয়ে যাবে এ হানিসবাজা দারাকুতনী বর্ণনা করেছেন শব্দ ইমাম দারাকুতনীর এর সনদির সহিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই क्यों जदि एक रखात जुमार सलाद पे जाए तो जुमा पे गोरको जो ना पाए जुमा आदाय जोहर सलाद आदाय करबें ये हालसर द्वारा बुझे परलम अन्न हालिस पे असर एक रखात पे गले आसर पे गलो फजर एक रखात पे गले फजर पे गलो एवं एखान जुमार क्षेत्र में बला हे ये सबगुली मिले सठिक मर्जा প্রকাশ পায় সেটা হলো কমপক্ষে এক রাকাত পেতে হবে রাজি আল্লাহ আনহু থেকে বনিত তিনি বলেন্লাম দাড়িয়ে খুব বা দিতেন अर्थात प्रथम दिएुदबा क्या जदि क्यों तुम्हें एम खबर देवदार नबी बसे खुदबा दी, काना उ, बोशे दी बुझे रखते हम मान रखते से व्यक्ति मिथ्या कारण कुरने ও তারা কুকাক ইমা দাঁড়িয়ে খুদবা দেওয়ার কথা বলা হয়েছে তাই আল্লাহর নবী দুইটি খুদ্া দিতেন প্রথম ক্ষুদা দেওয়ার পরে মধ্যখানে বসতেন বসার পরে আবার উঠে দ্বিতীয় খুদবা দিতেন তাই প্রথম খুদবাতে আল্লাহর প্রশংসা দরদ ইত্যাদি করার পরে এরপরে কোরআন আয়াত পড়ে হাদিস পড়ে বুঝাতেন এরপরে বসে গিয়ে আবার উঠতেন এবং এই বসা যে মধ্যখানে বসতেন এখানে কি বলতেন কোন দোয়া নির্দিষ্ট আল্লাহ নির্দিষ্ট বর্ণনা করেছেন আব্দুল্লাহ তার শব্দ কি হতো উঁচু হয়ে যেত যখন খুদবা দিতেন চোখগুলি লাল হয়ে যেত এবং শব্দ বড় হতো অষ্টাদ এবং তার রাগ বেশি হয়ে যেত राघान्वित जितने खुदबा दतर जानते भय देखा सब्बा हाकुम क्यों जो सकाल चले आकाल तुम दुश्मन चले आसते यह धरण कठिन अवस्थाधरणे एक गुरुतर अवस्था जान जित रसूल सल्लम जख खुदा दित एम भाव कथा बोलें ओयकुल्बाबे তিনি হামদ সালাতের পরে বলতেন আমি নিশ্চয় আর সবচেয়ে উত্তম হৃদায়ত হলো মোহাম্মদ হৃদায়তোহা আর সবচেয়ে জঘন্য জিনিস হলো কি বিদ আত ধর্মের নামে দিনের নামে সবের উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার জন্যে জান্নাতের জন্য কোন কাজ করা যেই কাজ কোরআন এবং সুননা সম্মত না হলে দিন দিনের মধ্যে যা নেই তা আবিষ্কার করা এটাকে বলা হয় বিদাৎ কাজী বিদাত শৈতানের আবিষ্কার করা জিনিস বিদাতের মাধ্যমে মানুষ আল্লাহকে পেতে চায় আর এর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে হতে থাকে তথাপিও সে বুঝতে পারে না আমি কোথায় পৌঁছে গেছি। আজ বেদাত গেছে এরপর আল্লাহরাষ্ট এই মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন কফি রে খুদ বতু জুমা ইহমদুল্লাহ আল্লাহ ইসলে দা আলিক ওক আলা সৌত অন্য বর্ণে আছে আল্লাহ নবী আলিসের খুদবা জুমার দিনে হামদ ও সানার পরে তিনি বলতে এরপরে তিনি আলোচনা শুরু করতেন আর তার শব্দ উঁচু হয়ে যেত এ আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী আলিস্লাতাম খুদ্বার মাঝে তিনি খুদ্া কিভাবে দিতেন কিভাবে তার প্রস্তুতি থাকতো কিভাবে একশন তার থাকতো খুদবার মধ্যে গুরুত্ব দিতেন আমরা এ পর্বের আলোচনা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 মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি খরচ জানার জন্য দেখুন রসুল সাল্লাইসাল্লামের সালাদ প্রতি সোমবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় बुके सब चेजिटी बु आल्लार पक्ष होते মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি